दया नम्रतारा मेले देवे और, दे और प्रभु तरह अनुग्रह करो जेमन भाव तक शैशव लालन करमेर ने I'm on the bottom, Network, the solution for humanity. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহমদুল্লাহ কাছের এবং দূরে অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা সালাম এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের এই বিশেষ আয়োজন কোরআন এসেছে আমাদের সমাজের পরিবর্তন করার জন্য কোরআন এসেছে মানুষের জন্য কোরআন এসেছে জিনদের জন্য কোরআন এসেছে সবার জন্য সম্মানিত দর্শক ভাই বোনেরা আলোচনা নিজেও নূর এবং আল্লাহর এই কিতাব নূর এই নূর আলা কিতাব এবং এই নূরের যে আধার নূরের যে উৎসস্থ এই সম্পর্কে আমাদের আজকের আলোচনা ইনশা আল্লাহ এবং আলোচনা সূত্রপাত হচ্ছে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 يوقض من شجرة مباركة زيتونة لا شرقية لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يَهْدِ اللَّهُ لِنُورِهِ مَنْ يَشَاءَ وَيَدُرِبُ اللَّهُ الْأَمْثَالَ لِلنَّاسِ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٍ اللَّهُ تِنِي أَسْمَانَ الرَّزُمِينِ الرَّنُورِ وَاللَّهُ الرَّنُورِ الرِّشْتَانِ تَهُلُوْ गदानी मत ओई बजर मत ओई, ओई प्लाटफर्मेर मत जेखने उज्जवल आलो मेसबाह रखा एवं आलो के रखा हो क्रिस्टाले मध्य काचर मत क्लियर जिन मध्य और यहाँ एत बस आलोक उज्जवल যেন প্রদীপ্ত উজ্জ্বল নক্ষত্রের মতো দেখা যায় আর এটা জলে এমন পবিত্র গাছ এবং তেলওয়ালা গাছ এখানে কোনো পূর্ব অথবা পশ্চিমের কোনো বিষয় নাই আর এই তেল এমন পবিত্র যে আগুনের ছোঁয়া না লাগলেও আলো দিতে থাকে আমাদের তেলকে সাধারণত আগুন দিয়ে জ্বালাতে হয় কিন্তু এরকম নয় এই তেল থাকে যদিও সেখানে কোনো আগুনের সোয়া লাগে নাই নূরুন আলা নূর আল্লাহর নূর একের পরে এক নূর আলোর উপরে আলো লাইট আপন লাইট হান্না আর আল্লাহ এই নূরের হৃদায়ত দেন যাকে তিনি ভালোবাসেন তাকে আর আল্লাহ সুহান এই দৃষ্টান্ত মানুষের জন্য পেশ করেন এবং আল্লাহ সব কিছু সম্পর্কেই জানেন আল্লাহ। সুফহানুভান জাত সম্পর্কে এবং আল্লাহর নূর সম্পর্কে আলোচনা করা এটা খুবই কঠিন কাজ আল্লাহ নূর কেমন এটা দেখার কোনো মানুষের পক্ষে সম্ভব না কোনো সময় সম্ভব হয়নি এবং আল্লাহ এই পৃথিবীতে আমরা কেউ দেখতে পারবো না কারণ আমাদের সেই চোখ নাই আমরা তো দুনিয়ার বহু জিনিসও দেখতে পারি না হায় রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ যদি কোনো সূক্ষ্ম জিনিস হয় নিউটন পটনের মতো জিনিস হয় কোন কনাস সমান কোন জিনিস হয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো জিনিস যদি হয় তাও তো আমাদের চোখে ধরা পড়ে না কারণ এটা সাইজে খুব ছোট আমরা দেখতে পারি না বাতাসের মধ্যে যে ধুলাবালি উড়ে বেড়ায় সেটা আমরা দেখতে পারি না রোগ জীবাণু উড়ে বেড়ায় তাও আমরা দেখতে পারি না আবার এই পৃথিবীতে বহু কিছু আছে আমাদের পক্ষে দেখা সম্ভব হয় না বাতাস আমরা দেখি না আমরা শরীরের ভিতরে ব্যথা হলে পরে এটা অনুভব করি কিন্তু এটা আমরা দেখি না এরকমভাবে আবার কোনো সময় আমরা দেখি কোনো সময় আমরা দেখি না মানুষের চোখে দেখার জন্য চোখের মধ্যে যেমন আলো থাকা লাগে আবার বাহিরেও আলো থাকা লাগবে দুই আলো যখন একত্রিত হয় তখন মানুষ দেখতে পায় আল্লাহ আমাদেরকে এরকম দুর্বল করেছেন আপনারা রাতে অন্ধকারের মধ্যে কিছু দেখি না আপনার চোখ ঠিক আছে কিন্তু রুমটা অন্ধকার তখন আপনি কিছু দেখতে পাবেন না আবার রুমে একেবারে আপনার স্ট্রং লাইট জ্বালানো হচ্ছে স্টুডিওতে যেমন জ্বালালেন কিন্তু চোখ ঠিক নাই তাহলে আপনি দেখতে পারবেন না চোখেরও আলো লাগবে এবং যা দেখবেন সেখানেও বাহিরেও আলো লাগবে দুই আলো একত্রিত হলে পরে আমরা মানুষরা দেখি আবার আমরা যে দেখবো এখন আলোর যে গতি আমরা শুনেছি ছি আলোর গতি এক সেকেন্ডে এক লক্ষ হাজার মাইল এই গতির নিচে যদি কোনো কিছু থাকে কোনো জিনিসের স্পিড হয় গতি হয় তাহলে সেটাকে আমরা আলোর মধ্যে দেখব কিন্তু এর থেকে যদি কোনো জিনিসের স্পিড বেশি হয় অথবা তার যদি ক্যাপাসিটি আরো বেশি হয় তাহলে আমাদের এই চোখে এটা দেখা সম্ভব হবে না কাজেই এই কথা যদি কেউ বলেছেন আপনি এর উপরে বিশ্বাস করবেন ইমান বেল গাইব এই আলো এবং এই নূরের উৎস হলেন আল্লাহ এই পৃথিবীতে কত আলো আল্লাহ দিয়েছেন সূর্যের আলো চন্দ্রের আলো আমরা কত ধরনের আলো জ্বালাই ইলেকট্রিসিটি আলো ইলেকট্রিসিটি দিয়ে পুরো দুনিয়াকে চেঞ্জ করে ফেলেছি আমরা গ্যাস ইলেকট্রিসিটি পাওয়ার পেট্রোল অক্টন আরো কত কিছু আছে তেল কেরোসিন তেল এই সব কিছু মিলাই আমরা গাছের দিয়ে আলো জ্বালাই আমরা বিভিন্ন ধরনের টর্চ লাইট ব্যবহার করি বিভিন্ন পাওয়ার বিভিন্ন ব্যাটারি এই সব আলো আল্লাহ সুবাহা হুয়া তাই আলা দিয়েছেন আগুনের আলো এবং অন্ধকার আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে এই আলো না দিয়ে অন্ধকারে রাখতে পারতেন আল্লাহ নিজেই বলেছেন যদি এই যে রাত তোমাদের উপরে আসে এই রাত যদি আল্লা সার ইহ কে আছে সম্মানিত ভাই ও বোনেরা এই জন্য আসমান আর জমিনের আসমান আর জমিনের সব মালিক সবকিছু নূরের উৎস হলেন আল্লাহ আল্লাহ যেমন ভাবে আসমান আর জমিনের মালিক আল্লাহ ভাবে সৃষ্টি করেছেন আসমান আর জমিনের তিন মালিক আসমান আর জমিনের এই নূরের ব্যবস্থা আল্লাহ তালা করেছেন আল্লাহ চান না যে আমরা অন্ধকারের মধ্যে পড়ে থাকি আল্লাহ আমাদেরকে বড় মায়া করে বড় দয়া করে সৃষ্টি করেছেন এই মায়া দয়ার কারণে আল্লাহ সুবহানি আল্লাহ হয়তো আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন আল্লাহ তিনি জীবন দেনা তিনি মরণও দিতে আসুন আমরা আল্লাহর এই নূর সম্পর্কে আলোচনা শুনি এবং আলোচনা করব আমরা এর মধ্যেই আমাদের সময় হয়ে গেল খানিক্ষণের বিরতি নেওয়ার আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবার আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানে পড় সারা দুনিয়ার মানুষকে বললেন विश्व मिराकल के बहुदी हेदायत दिए मध्य चिंता गुस्सु कुर छाय কাল রাত দশটা টায় দেশে ও রাত টায় ভারতে পিস বাংলা ডায়ল ডিসকশন ডিসকশন ডিবেট স ডাকির নাইক ইন অবুখ সময়ে প্রতি বৃহস্পতিবার বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ সৈফুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুবুল মারাম মিন আদিল্লাতি হকাম এর মাধ্যমে দার্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বুলুবুল মারামের হাদিস শুধুমাত্র পৃথিবী বাংলায় মারাম পরে আবারও একই আলোচনা আমরা কন্টিনিউ করছি আল্লাহর নূর আসমান আর জমিন আল্লাহর নূরে নূরান্বিত হয়েছে আর মানুষের পক্ষে আল্লাহর এই নূরকে দেখা সম্ভব না আল্লাহ রব্বুল আলমিনের যে এই নূর এটা পৃথিবীতে আমরা দেখতে পারব না শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে আল্লাহর নূরকে দেখা সম্ভব হবে জাননাতে যদি আমরা জান্নাতে যেতে পারি যে জান্নাতের জন্য আমাদের এত চেষ্টা এত সাধনা যে জান্নাতের জন্য এত হার্ড ওয়ার্ক এই জান্নাতের জন্য আমাদের এত কষ্ট ওই জান্নাতে যদি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে যাওয়ার তৌফিক দেন সেখানে গিয়ে যদি আমরা আল্লাহ তালাকে দেখতে পারি আল্লাহকে দেখা তখনই সম্ভব হবে কারণ তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে আল্লাহ একেবারে আল্লাহ রসুলকে জিজ্ঞেস আল্লাহ আসলে আল্লাহ তালাকে আমরা কিভাবে দেখতে পাবো আল্লাহ রসুল বলেছেন পূর্ণিমার রাত্রে যখন বড় চাঁদ ওঠে পূর্ণিমার চাঁদ আছে এই চাঁদ কে তো পূর্ণিমার রাত্রে আমরা ক্লিয়ার দেখি আল্লাহ রসুল বললেন আল্লাহ কে এর থেকে বেশি ক্লিয়ার তোমরা দেখবে সুন্দর দুনিয়ার কোনো মানুষের পক্ষে আল্লাহ রবাহিনকে দুনিয়া দেখা সম্ভব না মুসা আলিহালাম আবদার করেছিলেন আল্লাহ তালাকে দেখার জন্য আল্লাহ রবুল্লা আলমিন এই ঘটনা বর্ণনা করেছেন মুসা আলহালাম কীভাবে আবদার করলেন আর কী হলো কুরআনুল করিমের সুর আরফের মধ্যে এই বর্ণনা এসেছে এই চোখে দেখা যায় না এই চোখ তো বড় দুর্বল চোখ একটু রোদের মধ্যে গেলেই তো চশমা লাগাইতে হয় সানগিলাস তা নাহলে চোখই হয়ে যায় দেখবেন আপনারা ওয়ার্কশপ মধ্যে যারা কাজ করে বিভিন্ন গাড়ির কারখানা এরপরে এই যেখানে বিভিন্ন জিনিসকে ঝালাই করা হয় তখন সামনে একটা বড় ধরনের গ্লাস দেওয়া লাগে চোখ বরং তুমি এই তুর পাহাড়ের দিকে তাকাও যখন মুসার পাহাড়ের উপরে তার নূরের একটা পাহাড়ের উপরে পাহাড়ের পক্ষে সম্ভব নয় আল্লাহর নূরের এই রিফ্লেকশন ধরে রাখা পাহাড় জায়গায় ঠিক থাকতে পারলো না পাহাড় থাকলো করতে পাহাড় হয়ে গেল আল্লাহ বলে চিৎকার করে বেহুশ হয়ে গেল মৌসা আলহিসাম আল্লাহকে দেখতে চাইলেন কিন্তু দেখতে পারলেন না তিনি বেহুশ হয়ে গেলেন এই হলেন আল্লাহামের জন্য তোর পাহাড়ের উপর একটু তাজাল্লি দেওয়া হয়েছে আর মুহার ধুলায় পরিণত হয়ে গেল সুরমা হয়ে গেল এখন যদি আমাকে প্রশ্ন করেন আল্লাহ দেখতে কেমন আল্লাহর জন্য অবয়ব শোভা পায় আল্লাহ ঠিক সেরকম কামায় কুহি আল্লাহর অবয়ব শোভা পায় আল্লাহ আমরা দুনিয়াতে এটা জানতে পারবো না আমাদের পক্ষে জানা সম্ভব না আল্লাহর কথা তো বহুত দূরে আল্লাহর উপরে যখন ওহি আসতো ওহি জিনিস এত ভারী জিবরিল আলাই আসতেন আল্লাহর সাল্লাহ আল্লাহ আমি অতি সত্তর তোমার উপরে খুব ভারী কথা নাজিল করব। আল্লাহর কথা যদি এত ভারী হয় তাহলে আল্লাহ রব আলিনতু মাসাল আল্লা এখানে যে তার নুরের এক্সাম্পল দিয়েছেন এর এক্সাম্পলের ব্যাখ্যা এবং মমিনের জীবনে এটা এভাবে এটাকে তাতবিক দেওয়া যায় মুমিনের জীবনে এটাকে এভাবে ইমপ্লিমেন্ট করা যায় ও নূর হি ফি কলবিহি আল্লাহর নূর মানুষ মমিনের কলবের মধ্যে আছে এবং মানুষকে যে অভ্যাস এবং যে আল্লাহ করেছেন পেট্রোল ওই তেলের সঙ্গে তুলনা করা যায় আর তাহলে মানুষের অভ্যাসটা নেই চারটা এটা হলো অত্যন্ত পবিত্র এবং যত বৈধ কাজ আছে সেগুলো ফাইজা ওসাল ইম ইমান যখন এই অন্তরের মধ্যে এলম এবং ইমান গিয়ে পৌঁছে যায় তখন মুমিনের মনের মধ্যে ওই আলোটা জ্বলে ওঠে আগে তেল ছিল তেলটা হলো তার অভ্যাস এটা হলো তার ফুয়েল আর এখন জায়গাটা কলবের মধ্যে যখন ইমান এবং আমল ঢুকে গেল কি আলা তার মনের মধ্যে অন্তরের মধ্যে আলো জ্বলে উঠল। আল কোরআন আলো ঘরে ঘরে জ্বালো ঘরে জ্বাললে হবে না অন্তরে অন্তরে জ্বালাতে হবে আল কোরআনের আলো যেমন ভাবে জল ছিল ঠিক সেভাবে আর এই মুমিনের নিয়াতটা কলবটা অত্যন্ত পরিশুদ্ধ পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার তখন পুরো অন্তরটা পুরো বডিটা আলোয় আলোক উজ্জ্বল হয়ে গেল নুরান্বিত হয়ে গেল অন্ধকার দূর হয়ে গেল সব অন্ধকার চারদিকে কোন খারাপ জিনিসের কোন কিছু একেবারে ভেরি ভেরি ক্লিয়ার বিমান জিলাতে সোফা ইজা যা যেমন তারকার মতন একেবারে মানে স্পার্কলিং যেটার মধ্যে তার স্বভাব যত নূর ও নুরুল ইমান তার ইমানের নূর ও নুরুল আল্লাহ নূর ও সফা উল আর এবং তার ভুজ তাহলে একের পরে এক নূরের সংখ্যা খালি বাড়তেই থাকে আলোর পরে আলো বাড়তে থাকে এটাকে আল্লাহ বলেছে নূর আল আলোর উপরে আলো লাইট আপন লাইট আলোর উপরে আলো আলোলেন আর আল্লাহ যাকে চান এই নূরের আমার অন্তরে না পান তাহলে এই অন্তর অন্ধকার অন্ধকারের অমানিসা এখানে কোনো আলো নাই এখানে কোনো কিছুই নাই এখানে থাকার কোনো উপায় নাই কে কেউ পছন্দ করে না শুধু অন্ধকার আর অন্ধকার সেখান থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নাই চারদিকে বন্ধ দোয়ার অন্ধকার আর অন্ধকার সেখান থেকে বের হওয়ার কোনো পথ নাই কোথাও যাওয়ার কোন উপায় নাই আর আল্লাহ রব আলমিন এক্সাম্পল মানুষের জন্য দিয়ে থাকেন যাতে করে মানুষ বিবেক আল্লাহ দিয়েছেন মানুষকে ঠিক না কোথা এই বিবেক দিয়ে এই অন্তর দিয়ে এই মগজ দিয়ে বিবেক চিন্তা ভাবনা করে আল্লাহ আর আল্লাহকে চেনা যাবে আল্লাহকে জানা যাবে সুফহান দিকে তাকাইলে খালেক চেনা যাবে এটা খুব কঠিন কাজ নয় আর আল্লাহ সব জিনিসের সবই খবর রাখেন একেবারে ছোট ছোটো বিষয় থেকে নিয়ে বড় বড় বিষয় যত আছে পঙ্খানো পঙ্খ বিষয় একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে নিয়ে জন্তু জানোয়ার থেকে নিয়ে গাছপালা থেকে নিয়ে বাতাস থেকে নিয়ে আসমান থেকে নিয়ে জমিন থেকে নিয়ে মানুষ থেকে নিয়ে সব কিছুর এলেম আল্লাহ রাবুল আলমিন কাছে আছে। মানুষ দিন দিন এগুলো আবিষ্কার করে आविष्कार करा अल्लाह रब कत सूंदर अल्लाह कत सूंदर आल्ला सौंदर अल्लाहर जमाल अल्लाहर जलालत अल्लाहर दिए अल्लाह जान के নূরান্বিত করে রাখে এই আলো দিয়ে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়ায় আলোকিত করে রাখেন আমাদের কবরগুলো যেন এই নূরে আলোকিত হয় আমাদের হাসর যেন এই নূরের সাথে হয় আর আমাদের শেষ শ্রেষ্ঠিকানা যেন জান্নাত হয় যেই জান্নাতে আমরা আল্লাহ রব্লা আলমিনকে দেখতে পাবো যেই জাননাতে গিয়ে আল্লাহর সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে লেখা এরব হবে আসুন যারা আমরা এই কথা বলছি আর যারা এই কথা শুনছি আল্লাহর কাছে এখলাসের সাথে দোয়া করে আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদেরকে তৌফিক দেন আমরা যেন জান্নাতি হতে পারি আর জান্নতে গিয়ে আল্লাহ সুহান হুয়া তাহলে সঙ্গে একত্রিত হতে পারি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও আমিন আসসালাম আলাইকুম রহমাত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 बर्तमान विश्व हाहाकार समाधान कीबी मानुष असुस्थते जाओ आधुनिक सभ्यत আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে বললেন সর্বোত্তম ইসলামিক মূল্যবোধ এটা শাসত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি जानते होले देखुन, इस्लामी समस्त समस्या समाधान प्रति रविवार और शनिवार रत साढ़े दस टाय बांगलेशे और दस टाय भारते पिस टी बांगल्ए